প্রিয় দর্শক শ্রোতা বাইগনের আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর একটি প্রশ্ন উত্তর নিয়ে হম এ পর্যায়ে যে প্রশ্নটা উপস্থাপিত হয়েছে সেটা হচ্ছে রজব মাসে পড়া হয় এবং বিশেষ করে রজব মাসের প্রথম সপ্তাহে পড়া হয় জুমার রাত্রে মাগরিব এশার মাঝখানে মানে তার আগে জুমার রাত্রে মানে বৃহস্পতিবারে রোজা রাখা হয় প্রথম বৃহস্পতিবার রজব মাসের তারপরে রাত্রিবেলায় এই সনাতুল গায়েব পড়া হয় এবং এই সনাতুল্ল গায়বটা প্রথমে আপনার আবিষ্কার করে বাইতুল মাসের মধ্যে সেটা মধ্যে আবিষ্কৃত হয় এটা চোদ্দশো আশির মধ্যে আশি এটা আবিষ্কৃত হয় এবং এটা কখনো আপনার এইভাবে কোনো প্রমাণ নেই করেছেন অথবা কোনো সাবি করেছেন নাকি শ্রেষ্ঠ তিন যুগের কেউ করেছেন নাকি কোনো ইমাম করেছেন এটা জানলেই প্রথমে আমরা বুঝতে পারি যে এটা বানানো একটি বেদাত এবং নিকৃষ্ট একটি বেদাত এটা যথেষ্ট এটা কখনো প্রশংসা নিয়ে এই ব্যাপারে আটচল্লিশ তিনি বলেন যে সাল নামে যে সালাটা প্রসিদ্ধ রয়েছে যেটা আপনার সাধারণত বারো রাগাত পড়তে হয় মাগরি বেশার মাঝে হম মাসের প্রথম শুক্রবার রাতে এবং এরকম এর পাশাপাশি যেগুলো অপছন্দনীয় কাজ হম এবং তিনি বলছেন যে এগুলো আমরা যদি কুতুল কুলুম এবং দিনের মধ্যে পেয়ে যাই তাহলে সেখানে দোকা খাওয়ার কিছু নেই যে সেটা ভুল অবশ্যই এবং সেইখানে যে দলিল দেওয়া হয়েছে আদেশ থেকে সেটা অবশ্যই বাতিল এরকম কারণ হয় না কারণ তিনি ভুল করেছেন যিনি ভুল করেন সেটা কখনো গ্রহণযোগ্য হবে না শেখ ইমাম আবু আহমদ আবু মুহাম্মদ আবদুল রহমান ইসমাহি তিনি এই সম্পর্কে একটি সুন্দর কিতাব লিখেছেন এটা বাতিল হওয়ার ব্যাপারে এবং সেটা দেখা যেতে পারে কারণ এটা নিকৃষ্ট একটি বেদাত যেটা প্রশ্নতা ও মূর্খতাও বটে এবং সেটা প্রকাশ্য একটি আপনার আহ কাজ এবং তিনি বলেছেন যে ইমামদের মধ্যে কেউ কেউ এই ব্যাপারে এবং এটা বাতিল হওয়ার ব্যাপারে দলিল উপস্থাপন করেছেন এবং যারা এটা করে তাদেরকে ভ্রষ্ট বলেছেন যে এত কিতাব তারা রেখেছেন যেটা এখানে হিসাব করে শেষ করা যাবে না আবিদিন আবেদিন তিনি তার হাসির মধ্যে যে জানা যায় যে আপনার একত্রিত হওয়া যেটা রজব মাসে করা হয় প্রথম জুমার রাত্রিতে সেটা অবশ্যই এবং নুরুদ্দিন করা হয় যে সলাতুল গায়ব জামাতের সাথে অতটা জামাত ছাড়া পড়া যাবে কি তখন তিনি উত্তরে বলেছেন যে সলাতুল গায়ব যেটা যেটা আপনার এবং বেদাত এবং নিকৃষ্ট এতে কোনো সন্দেহ নেই এবং এই দুটার ব্যাপারে যে হাদিস গুলো এসেছে সেগুলো বানান হাদিস এটা এক করা যাবে না এবং দরবদ্ধভাবে করা যাবে না জগতের সাথেও করা যাবে না এটা ফাতোয়াইফ চোরানব্বই তিনি বলেন এটি একটি বেদাত যেটা আপনার মানুষেরা রজ মাসের আবিষ্কার করেছে যে প্রথম জুমার রাত্রিতে তারা এই সালাত গায়ে পড়ে থাকে আপনার জামে মসজিদ সাথে যেমন এটা বিধিবদ্ধ নামাজের মধ্যে তারা করে কিন্তু মালিক বলেছেন যে এই সনাত গায়ে অবশ্যই নিকৃষ্ট সেটা করা যাবে না কারণ না এটা পূর্বের কেউ করেছে নির্ধারিত কেরাতে নির্ধারিত সময়ে আপনার একত্রিত হয় পড়া যেরকম অন্যান্য পাঁচ গলা নামাজ পড়া হয় যেমন সারাত কেউ কেউ পড়ে রজবের প্রথম জুমার রাত্রে এরকম ভাবে আলফিয়ে পড়ে রাজবের প্রথম মাসের শুরুতে এবং আপনার কেউ খুব সাবান মাসের এরকম কিছু নামাজ তিনি বললেন এই সবগুলো কিন্তু অগ্রহণযোগ্য এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না হ্যাঁ এরকম ভাবে তিনি বলেছেন যে রজব মাসের লাস্টের দিকে আরেকটা নামাজ আছে যেটা সাতাশে রজব রাত্রিতে পড়া হয় এবং তিনি বলেছেন এটা যদি কেউ চালিয়ে রাখে তাইলে সে অবশ্যই একজন মূর্খ এবং বেদাতি হবে এবং সে ইসলামী পরিবর্তনের জন্য একটা দরজা খুলে দিবে এটা ছাড়া আর কিছুই নয় এবং সে তাদের মধ্যে পরিগণিত হবে এটা তার এমন তাইমের কিতাব আল ফতা কবরার মধ্যে পাওয়া যাবে দুই নম্বর খন্ড এবং দুইশত উনচল্লিশ নম্বর পৃষ্ঠা সেখানে ছিল আমরা রেখে আরেক করা হয়েছে এই ব্যাপারে উৎসাহিত করেছেন না সালেন্দ্রে কেউ না কোনো ইমাম এইভাবে উৎসাহিত করেছেন না তারা আপনার এরকম ভাবে এই রাতের কোন ফজিলত বর্ণনা করেছেন এটাও ফাঁদ কবর মধ্যে এসেছে দুই নম্বর খন্ড দুইশো নম্বর পৃষ্ঠা এরকম এর মধ্যে এসেছে বিশ্বের মধ্যে ফেহার বাইশ নম্বর খন্ড দুইশ বাষট্টি নম্বর পৃষ্ঠা যে হানাপি এবং সাপি মসাহ এবং বিশেষ সংখ্যায় এটা অবশ্যই বেদাত এবং আবুল ফরজুল জাউজি তিনি বলেছেন যে সালাতুল্ল গায়ব যেটা এটা রসুরের ধর্মের মধ্যে বানানো হয়েছে এবং এটা মিথ্যা এবং তিনি বলেছেন আপনার পাওয়া যায় না হম তাইলে এই জাতীয় নামাজ সবই আপনার বেদাত এতে কোনো সন্দেহ নেই যা আবিষ্কৃত হয়েছে চারশো বছরের পরে সুতরাং আমরা এই জাতীয় সালাত আদায় করার চেষ্টা কোরবনার আল্লাহানো আমাদেরকে সঠিকটা বুঝাম করা তফিক দান করুন ওসালন